নগ্ন বাধ গর্জনে গর্জনে গুড়ে দিয়ে ইসলামী সংস্কৃতির সুবাস বিকাশে যে অনন্য সুর লহরীতে যার তুলনা সত্যি বিরল যার কর্মসূচির স্রোত ধারায় নতুন আঙ্গিকে এবার সংযুক্ত হল গর্জন শ্রোতা মন্দিরী আপনাদের বিনোদনে শুরুতেই রইল পবিত্র কালামুল্লাহ শরীফের একাংশ तुम्हें नवमंडल और भूमंडले पवित्रता महिमा घोषणा कर प्रकृतर सबकि मेटे उठे चार गानी की जदू जी आर् गत गाय मन चाय जान आए ধত গুন গঙ্গাই প্রভু তোমার মনসে যে বলে যেন গাইবার ধত গুন গঙ্গ প্রভু তোমার যে বলে যেন গাইবার ই যাদু আছে প্রভু তোমার গানে ই যাদু আছে প্রভু তোমার গানে বন বনামী সুপাখি বনানি ও শুপাখি ভুল বুলিও গান গাই যে তুমার ভুল বুলিও গান গাই যে তোমার যত গো গাই প্রভু তুমার বনসে যে বলে যে নো গাইবার যত গুনো গাই প্রভু তুমার বংশে যে বলে যে নাই বারবার তোমারই নামে ফোটে পুষ্প কলি তোমার তোমারই নামে ফুটে পুষ্প কলি তোমারই নামে শেষ শিখে যে বলি তোমার চারিদিকে আলো কি আত্ম গত গুন গান গাই মধুমার মন সে যে বলে যেন গাইবার তোমারই নামে পাটে জিহাদি বোমা नामे बाधे मामा तुम्हारी मामा तुम्हारी नामे काफे भाती ले रुभी भेंगे जाय तो बाधो बाधा कतो गुन गई को भू বলে যাদু আছে প্রভু তোমার গানে ই জাদু আছে প্রভু তোমার গানে বোন কু পাখি যতগুণ গান গাই তো বু তোমার মন সে যে বলে যে নো গাইবার যতগুণ গান গাই তোবু মন সে যে বলে মানবতা বিরোধী বিশ্বতাগতি শক্তির মূল হতা কুচক্রবাদী আমেরিকা আজ বামুন হয়ে চাঁদের ছোঁয়া পেতে হাত বাড়িয়েছে আকাশ পানি अग्निवीण विकास घटाते उठे पड़े से आगुने वशीभूत होते तेम ही आम ही थक जतद बेचे रे धरण प्रांतर চাল মুির চাল চাল মুির চল মুি দে মার্কিনি ডে দাম্বে গুড়িয়াল চল মুর চাল রে চাল মুির চাল চল মুস মুসলমানের শান্তি ওরা চায় না কবু ভাই খেলছে ওদের রক্ত নিয়ে সারা জাহা নেতাই মুসলমানের শান্তি ওরা চায় না কবু ভাই খেলছে ওদের রক্ত নিয়ে সারা জাহা নেতাই দুর্বল মুসলিম জাতির দুর্বল চল মুসলিম চাল রে চল মুজাহ চাল চল মজাহ চাল রে চাল म्ब भेंगे चल मार्किंग चल रे चल मुजा चल चल मुजाही चल रेका चल भांग मार्कि भांग का लो हाट घसे जाए मार्किरे भांग का लो हाट घसे जाएगा स्वप्न से, से पास ভাঙ্গা মার্কিনে ভাঙ্গো হা ঘাড় স্বপ্ন সেই প্রসাদ বিশ্ব হবে মু দল চল মুজাহির চল রে চল মুজাহির চল চল মুজাহির চল রে আপনাকে চল রে মার্কিন ভেঙ্গে গুড়িয়াল মার্কিন ভেঙ্গে চাল চল মুা মার ভয়ে ইর হয়ে হার্দ চাইছেন হেঁর গায়ে নেই ওদের চোখে তে গুম মার ভয়ে ইর হয়ে হাদ চাইছেন গায়ে গায়ে সেকুম কিছু হলে চেকু সময় কিছু হলে জলবে জলবে অগ্নি বানল জলবে জলবে অগ্নি নল চল মুির চাল চল মুির চাল রে আফগান তে চালে চল মুর চাল রে চল মুর চাল চল মুির চাল রে আফগান তে চাল চল চাল রে চল মু চাল চল মু लड़ाई करा पथेष और अभीवासरा जाली और तुम्हारे पक्ष हेलि सहा पठाओ पवित्र कुरान सारा दीते चलो ए सभी जलू मेरी मुखे फोटाते हसी चलो आजी चाल छी मजलू मेरी मुखे फोटाते हसी चलो आजी चाल सभी কাশ্মীরা কানে কাশ্মীরা কানে করুন সে সুর সাদা সুনে মজুল মে মুখে ফোটাত হাসি চলো আজি চাল সাবি মজুল মে মুখে হাসি চলো আজি চাল সাবি খালি ঘুমেছে তো নে নির ঘুমেছে তো নেজাতনারিস भोग छे ताराज चीत करे साई भोग चीज करे साई राय जन बचाओ तुम्हें राय जन बचाओ मेरी मुखे पुटत हसी चलो आजी चलो साबी मजलू मेरी मुखे पुटते हसी चलो आजी चलो साबी काश्मीरा र का मा बेरो काश्मीरा का शिवराज शादा सुनी करुण शे शिव राज सुनी बाजुल मेरी मुके पुटात हसी चलो वाजी चल साबी बाजूल मेरी मुखे पुटते हसी चलो आजी चल साबी मुस्लिमी जाती आज दिशे हारा वेरे चाल जागो मोरा मुस्लिमी जाती आजे दिशे हारा वेरे प्राणी चाल जागो मोरा मैदानी भाई अस्टन चल मैदानी भाई शांति निर्णवे विश्वभूमि शांति निर्वे विश्व भूमि मजलू मेरी मुखे फुटते हसी चलो आजी चलो सभी मजलू मेरी मुखे फुटते हसी चलो आजी चलो छवि काश्मीरा मबूरी रो दश्मीरा रोने करुराज सुनी करुण से सुनी मजलू मेरी मुखे फुटात हसी चलो आजी चलो सभी मजलू मेरी मुखे फुटते हसी चलो आजी चलो লড় জনম জনম শহিদি মারন করবর লড় গো জনম জনম শহীদ মারন করব ববর शाह जीवन जीवन अमर अमर तुम्हें मजलू मेरी मुखे फोटाते हसी चलो आजी चल सभी मजलू मेरी मुखे फोटाते हसी चलो आजी चल सभी काश्मीरा काश्मीरा का शुरू राजनी करुण शेसुरु मजलू मेरी मुखे पुटत हसी चलो आजी चाल साबी मजिलू मेरी मुखे पुटत हसी चलो आजी चाल साबी मजलू मेरी मुखे फुटते हसी चलो बाजी चोल छबी मजलू मेरी मुख्य फूटते हसी चलो बाजी चलो सबी मजलू मेरी मुखे फुटते हसी चलो बाजी चोल छबी सलाम सला हाजा सलाम শহীদ হয় ছো যারা ধন্য সোনা সাহাযাপ ছই নি মানুষ জিন্দা করে ছইনি মানুষ রাম সালাম সালাম হাজার সালাম শহীদ হয় ছো যারা ধন্য মাঝুলো মানে রাহুবানের সাড়া দিয়ে গিয়েছিল গুন্ মাথে জলো মেরো নিরসনে দিনের তরে আমোর নীল লড়েছিলে মইদানী মাจুলু মানিরা হোবা সারা দিয়ে গিয়ে গুন মাখা সে পথে ঝোলো মেরে নিরাশোন দিনে রে তরে আমোর নীল লড়েছিলে মইদানী জিন্দা করে ছিলাম তোমাদের এখনে আকাশে পথ ধরে যাবো মো রাজা বইয়ে রোমাদের নেবো প্রতিশো জালি মেরু দিস দাত ভাই রোমাদের আকাশে পথ ধরে যাবো মো রাজা বই গিয়ে রোমাদের নেবো প্রতিশোধে পথ ধরে গিয়ে ছিলাম সালাম সালাম হাজার সালাম শহীদ হয়েছ যারা ধন্য চাহাদা তের শুধাত सारा विश्व आजी जालिम संप्रदाय मुसलिम निर्मले दृढ़ प्रयोजन तेजियान सहसे उद्दलित सिंह सैनिक देर एक विप्लबी ग জন সিংহ তোমারি চলার সাথী দুর্বার হবে গোতে হোকার হবে মোর তুমারি চলার সাথী দুর্বার হবে গোতি হোকার হবে মোর তোমার চলার সাধী দুরবার হবে গোতি হমে কার হবে তোমার চলার সাধী দুর হবে গোতি হবে ওমরের। তোমার সূর্য যারা ছিল অন্তরে সদাশয় সাহা তাদের তামান্ন ছিল অন্তরে সদাশয় ছিল দল শ্রী গালেন সাহসী কালী দে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 আজও দিনেশারা হাসি নতো দিয়ে করো তুমি খান খান বাতিলে রে গাদি দিনিবি যদি এতে খরচ করো মালজান বাতিলে রে গাদি দিনিবি যদি এতে খরচ দিয়ে করো তুমি খান খান বাতিলে রে গাদি দিনিবি যদি এতে জিহাদ মশাল অন্তরে আজ জিহাদ বদরের নেতরে আজ ধরে খালি রে তুমি গা জন সিংা উষ্ণ খালি রে ঝাড়ো তুমি গাড় সিংহ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 মায়েরা নিজেদের প্রিয় সন্তানদের রণসাজে সাজিয়ে দিত হাসি মুখে জিহাদের পথে বোনেরা প্রেরণা জোগাতো ভাইদের কিন্তু আজ আমাদের মা বোনদের অশ্রু সজল আমাদেরই মুছে দিতে হয় বনেরা তোমরা কেদোন তোমাদের ও সুফেলো না বনেরা তোমরা কেদোন তোমাদের ও সুফেলো না বীর ভয় করোনা আমি মরবোনা মুজাহিরে মরে না মরবে না বোনেরা তোমরা খেলো না তোমাদের ও সুফেল বীর না ভয় করোনা আমি মরবোনা মুজাহিদ মরে না মরবে না যদি শোনো আমার মৃত্যু খবর জানবেই হাধব মিথ্যে কোথা যদি শোনো আমার মৃত্যু খবর জানবে মরু সাহা দাসে নইলে পাবো আমি মনি বেথা দোয়া করিবে মরু সাহা দাসে নইলে পাবো আমি মনি বেঠা রিদারে বারে শহীদ প্রতয় নিয়ে করেছি দা আমি যেন মরি না বার সহি প্রতয় নিয়ে করছি দ আমি যেন মরি না বনেরা তোমরা কেদোনা তোমাদের বনেরা তোমরা কেদো না তোমাদের ও সুফেলো না বীরগনা কাঁদে না ভয় করো না আমি মরবোনা আল্লাহ রাসুলের দিনের তরে সাজিয়ে দেবে তোমরা জিহাদ তরি তোমরা প্রেরোনা দেবে পুরুষদের রে সাজিয়ে দেবে তোমরা যে হাজ তোমরা প্রেরণা দেবে পুরুষদের তোমাদের অস্ত্র নিয়ে হাতে ময়দানে দ্বিধা করবে না তোমাদের প্রেরণাকে অস্ত্র নিয়ে হাতে ময়দানে ঝেপে পড়তে দ্বিধা করবে না বোনেরা তোমরা কেঁদ তোমাদের ও সু ফেলো না তোমরা কেদ না না আমি মরবোনা মরবে না দিনের তরে সাহা দাঁতের শুধায় সর্বপ্রথম পান করেন সোমাইয়া দিনের তরে সাহা দাঁতের सर्वप्रथम पान करुद्धेरी पथिके मे दान जमा दाओ प्रेरणा তাদের প্রথিক হয়ে যে হাদের ময়দানে যেতে আমাদের দাও প্রেরণা বোনেরা তোমরা কেদোনা তোমাদের বোনেরা তোমরা কেদো না তোমাদের ও সুফেলো না বীরঙ্গনা কাঁদে না ভয় করুনা না আমি মরবোনা মর ভূমির ওই প্রান্তরে হাই ধর্ণা ধারা কে বহালো ভোরের পাখি রা ওই কোথানে হাই কার গানে উঠিলো সে তো মুহাম্মদ নবিয়াম সে তো মুহাম্মদ আমার যার গানে চুর উঠিলো মরুভূমি রই প্রাণ তোরে হাই ঝর্ণা ধারা কে বহালো ভোর পাখিরা ওই কোথানে গানে ওই কোথা নে গানি আজ মেতে উঠিলো জাহিলিয়া তে নিকো সাধারে নুরে জালালো ময়দানে হায় দিনো নিকো সাধারে বাতি কে জালো তাই ফেড়ি ময়দানে হায় দিনো সেহাম্মদ मार से तो मुहम्मद रसुलर से झर्ना धारा के बहाल घोर पखरा ओ कोने हाई में ते उठिल পুষ্প কাননে ফুলের পাপিয়া যার প্রেমে তে সুবার ছড়ালো যার ছোয়াতে ভাঙাড়ি দিহাদি বাসোনার দেউলিলো পুষ্প কাননে ফুলের পাপিয়া যার প্রেমে সুবাস ছড়ালো যার ছোয়াতে ভাগারি দি জিহাদি বাসোনার দেহাম্মদ রসুলামার শেত মুহাম্মদ রসুলামার যার গ মনে ভরা সাজিলো মরুভূমির প্রান্তরে হাই ঝর্ণা ধারা কে বালো ভোরের পাখিরা ওই কোথা নেহ তার গানে আজ মেতে উঠিলো চত মুহাম্মদ নদিয়া মার চত মুহাম্মদ নদিয়া যার গানে রঠিলো মরুভূমির ওই প্রান্তরে ঝারণা ধারা কে বহালো ভোর কারানে ভূমি রান তোরে হায় ঝর্ণা ধারা কে বোহালো ভোর পাখীরা ওই কোথা নেহ कार गने आज मेपे उठी लो গণে সাজ মোড়া চল বাজ গনে সাজ বাজ সবাইনঙ্গি সাজ মোড়া চল বাজ সবাই খুদার ধরাতে দিনের পতাকা উজ্জিন তোর দার ধরা উদ্দিন গনে মোলা চল বাজ গঙ্গল বাজ সাবাই কেন উদার ধরাতে পতাকা উদ্দিন করবো দিনের ধরা উদার ধরা আমরা সবাই ভাতি ভেঙে দিব বি আমরা সবাই বাতিল জালিম শা উচা কেন উদার ধরাতে দিনের পতাকা উদ্দিন তোর বোতা উদার ধরাতে দিনের পতাকা উদ্দিন তোর গলাম গণেশ চল বাজ গলাম গণেশ বোলা চল বাজ কেন উদার ধরাতে দিনের পতাকা উদ্দিন দিনের পতাকা উদ্দিন করবোতা দিনের সারা জাহানে যেগে ওঠেছে সারা জাহানে জগে ওঠে শী শিরা যাহ জগে ওঠেছে ধরা তে দিনের পতাকা উদ্দিন উদার ধরা দিনের পতাকা উদ্দিন করবো তাহলে গণামী সজে খোদার ধরাতে পুদিন ধরাতে খার ধরাতে দিনতা গাউ দিন করবো তা ধরা তে দিন দিনের পদাকা উদ্দিন করবোতা মুসলমান যেগেঠো ঘুমিওনার এই জমিনের মুসলমান যেগে ওঠো ঘুমিওনার এই জমিনের মুসলমান ঘর ম যাবে ইমানো যাবে ধর্ম যাবে ইমান যাবে তার পরে যাবে ঘরদার তারপরে যাবে ঘরদার যে মুসলমান যে গে ওঠো ঘুমিওনার এই জমিদের মৌসলমান বসিনিয়া চাক বি বসলি আছে হারা গানে খেলছি কশ্মীরি কিনিস কশ্মীর কসবো বিনিস বসলি আছে হারা গানে বিজাতি কসবস্থ মুসলমানের মুসলমানের মুসলমান যে গেল ওঠো এই জমিনের মুসলমান নিঝুমরাতে উঠবে দেখুন হওয়ার মাঝে শুনবে দেখুন মাঝে শুনবে মাঝে দেখুন কাজছে কাজ ছে মজলো মানো ঘুমিয়ে রে মুসলমান যে গে ওঠো ঘুমিও নার এই জমিনের মুসলমান ঘর ম যাবে ইমালো যাবে ঘর ম যাবে ইমাল তারপরে যাবে গরদ তারপর যাবে গরদান যে গে ওঠো এই জমিনের এর মুসলমান যে গে ওঠো এই জমিনের মুসলমান এই জমিনের গোলামি সহিদি দার জেনার গোড মেমু গোলামি চিহীদী দরজাও কুর্মজেন চাপোরাক মারছে তলুয়ার বড়ো মেনু রবে থাকবে না কোনো প্লি জীবনের চেমনি যে ভাই দামি সহিদি জীবনে হেসে খেলে রবে থাকবে না কোনো প্লি সন্ধানে মৃত্যি মরণ হবে তলু আরো বড় মেনো চাপড়িরোই তক মারেছে বড় মেনু। বড় মেনো জল মনি অনে রুবনের শহীদের খুনে লিখে যাও স্মৃতি মনে মুক্ত নয়নে শহীদের লিখে যাচ্ছি মানবতা ছিনেন গোলা মেরেছে শহীদ দরজা যেন চাপ তক মারেছে কানেরি বদলে দিও না দিয় কবু ধরে রাখ মান বদলান যায় যদি কান্তবু চিং বের মুখে তুল মৈদান গোলা চে শোহীদীার জেনো ঝাপোরা মি রো ককারে চলবো গোলামি শহীদি দার জেন ছে কুমার চলবার বড় মে নো গোলামি চে শীদী দার জালিমের করে তুলবে ওদের আন্দোলন চলবেই চলবে আন্দোলন আলেম ওলামার আন্দোলন মাজলুমানেরে রে আন্দোলন আলেম ওলামার আন্দোলন হামবে না হামবে না চলবেই হামবে না হামবে না চলবেই চলবে সারাখন মাজলুমানেরে বিজয় ছিল খোদার কথে ওরা লড়বে কথে ওরা লড়বে ওরা মানে রে আন্দোলন আলেম ওলামার আন্দোলন মজুর মনে রে আন্দোলন আলম ওলা মার আন্দোলন চলবে না থামবে না চলবে চলবে সারা ঘন মজুর রে আন্দোলন আন্দোলন রে আন্দোলন আন্দোলন खोदार डरे ना दिन खोदार घर जने के तुले चार दिन घर जने के तुले चार दिन लड़े जे आमरण मान रे आंदोलन आलम ओलामार आंदोलन मजलू मेरे आंदोलन आलम कोला हमारन कालो हाथ भांग फुटावे मेर जाली मेरे कालो हाथ मजलू मेर मुखे हसी फुटा सोनाली गई सोनाली गई दूर करे शोषण majlo mane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 তাদের জন্য রয়েছে সুত্রমুক্তা সশস্ত্র হুরী যা তাদের কর্মের প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা রেখেছেন হে মুজাহিদ শান্তি তো জিহাদি কি পান হাতে নিয়ে দূর পাহাড় কুচকে ছুটে চলো রণক্ষেত্রে জেথায় আজ হুর গিলমান তোমার জন্য অপেক্ষমান হুর গিলমান ডাকে তোমায় চল মুজাহিদ ঘুমা রে নয় होर गिल मंदा चोमा चल मो जा घो मार नोर गिल मंदा चल मोजाद घो मर नाय बसनिया चचनी आया बसनिया चचनी आया कश्मीर पीली भाई भोर गिल मंदा चुमा चल मो जा घो होर गिल मंदा चुमा चल मु जा मर न बस मैं चशनी आया बस मैयाचनी आया कश्मीर मेरी तीन भाई भोर गिल मंदा चुमा चल मु जा मर नये भोल गिल मंदा चुमा चल मु जा मर চারিদিকে সোনা যায় জিহাদের গান সাগরে সগর ঢেউ আজ আমল চারিদিকে সোনা যায় জিহাদের গান সাগরে সৌ আজ আমল চারিদিকে সোনা যায় জিহাদের গান সাগরে সগরে ঢেউ আজ আমল পা কদম বড়ায়োর গিল মান গাছ তোমায় চল মুজাহ ঘো মার নাই ভোর গিল তোমায় ঘো মার নাই বসনিয়া চটনি আয়া গঙ্গা বসনিয়া চটনি আয়া গঙ্গা কশ্মীর মিল তিন ভাই ভোর গিল মান গাছ তোমায় চল মোজা হুমা মায় ঘুমারে নাই মজুলা কান পারে কাদেয়া ধরুন জাহান ওই সোলো মাজুলা কান পারে কাদে আরুন জাহান ওই সোলাম মাজুম কাদারা কান তার সাথে আদায় চল মো জাহিদ ঘো মার নয় ভোর গেল মান দাকে তোমায় চল মো জাহিদ ঘো মার নয় বসনি बसनिया चचनिया आफदान कश्मीर केलेले भाई गुरगिल मान गाचे तुम्हाय चल मुजाहिद गो मारे नय गुरगिल मान गाचे तुम्हाय चल मुजाहिद गो मारे नय बसनिया चचनिया आफदान बसनिया কশ্মীর ভাই ভোর গিল মন্দা চে তোমায় চল মোজাই ঘুমার নয় ভোর গিল মন্দা চোমায় চল মো ঘুমার নয় ভোর গেল তোমায় চল মো যাই নয় ভোর গিল মন্দা চে চল মোজাই ঘুমারে নয় একটি প্রেমের মালা পরারি জন্ন সবাই জি পাগল সেম প্রিয় মোহাম্মদ প্রিয় নিয়ল বিশ একটি প্রেমের মালা পরারে জন্ন shaba pagal she mariati priya muhammad riya rasul riya rasul rasul premi pagal chinu abu bakaro mar রাসুর প্রেমে পাগল ছিলো উসমান বংালী হায়ল রাসুর প্রেমী পাগল ছিলো আবু বকার রাসুর প্রেমে পাগল ছিলো উসমান আলী হায়ল রণবিসর হাম রণবিসর যদি হামজা হে তি প্রেমে পাগল হোয় তি প্রেমে পাগল একটি প্রেমে রে মালা পরারে জন্ আজি পাগল শ্রীমালা জী প্রিযাল ভে রাসুল আসুল প্রেমে পাগল হোয কোলে রিশি শুকে দিলন তাগে দারো পোহার জিহাং জার মিদানে রস প্রেম পাগল হৃ বোমারিহাদ বিলন হঞ্ প্রেম একটি প্রেমের মালা পরারি জন্য সবাই আজি পাগল সেই মালাটি হল প্রিয় মোহাম্মদ প্রিয় রবি প্রিয়ন বিরাসু এতক্ষণ পর্যন্ত রঙ্গন সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীদের গর্জনী কণ্ঠে গেয়ে যাওয়া ইসলামী সঙ্গীতের সুলালিত মূর্ছনা গর্জন যাদের দৃপ্ত কণ্ঠের টানে টানে ফুটে উঠল গানগুলো তারা হলেন এজাজ জুবাই হানিফ বোরহান ও মুহিব প্রতিটি মুমিনের তাজা প্রাণে জাহাদি ফান বয়ে এই গর্জন দাবানল হয়ে জ্বলে উঠুক জালিমের অন্তরে এই প্রত্যাশায়